ইবনু উমার রদিল্লাহ তাল্লাহ্ন সূত্রে নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন যদি লোকেরা একা সফরে কী ক্ষতি আছে তা জানত যা আমি জানি তবে কোনো আরোহী রাতে একাকী সফর করত না